কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্জি জিজ্ঞেস করলেন তারিনি মানে তার বলল ন্যাপলা এইভাবে তারিণী খুনো শুরু করেন লক্ষ এর ডুয়েল গল্প কিন্তু কলকাতার ডুয়েলের এর গল্পটা কি আপনি জানেন সেটা কিন্তু ঘটেছিল ইন হ্যাঁ হ্যাঁ ঘটেছিল ইন 1780। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব ডিসন তখন নেয় বেঙ্গল সুপ্রিম কাউন্সিল হেড এর হেড তাছাড়া অন্য চারজন হেস্টিংস বললো হ্যাঁ এই তিন মকেল বলল না ব্যাস প্রপোজাল খারিজ এই সব বাওয়ালের মাঝখানে সুপ্রিম কাউন্সিলের মিটিং এর আগের দিন ফিলিপ ফ্রান্সিসের এর হাতে এলো তার প্রশ্নের উত্তরে দেওয়া হেস্টিংস একটি লিখিত উত্তর মানে ফ্রান্সিস বেইমান একজন ইংলিশম্যানকে এর থেকে খারাপ গালি দেওয়া সম্ভবই নয় ব্যাস যেই মিটিং শেষ হলো ফ্রান্সিস হেস্টিংস কে আলাদা করে ঘরে নিয়ে গেলেন আর তার হাতে দিয়ে দিলেন একটা কাগজ যাতে লেখা মিস্টার হেস্টিংস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 একটু বেশি বাড়াবাড়ি করছে না এমন কিছু সিরিয়াস মুন্ড নয় কয়েকদিন পরেই সেরে উঠলেন কাউন্সিলের মিটিং করলেন কিন্তু বেশি দিন কলকাতায় না তিন মাস পরেই ফিরে গেলেন ইংল্যান্ড আর সেই জায়গা যেখানে ডুয়েল হয়েছিল সেখানে একসময় ছিল এক জোড়া গাছ যাদের নাম ছিল দা ট্রিজ অফ ডিস্ট্রাকশন আজ সেখানে ন্যাশনাল লাইব্রেরির পাশে রয়েছে ডুয়েল অ্যাভিনিউ कलकार ग् दीपर संगे दीपर चोखे कलकूम मिर्ची नई पॉइंट थ्री ते शनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपे फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप